আল্লাহকে রাজি করা যায় তা জানতে হলে দেখুন পথ ও পাথেও শুধু পিস টিভি বাংলায় দেখুন পথ পাথেও আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলা দেশে পিস টিভি বাংলায় নেটওয়ার্ক দল্যুশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম আহমতুলা আসুন আমরা নবম দর্সে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সে বিষয়টি ছিল লেখক রাহমা হুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন আল খাউফ মিনা শের শের সম্পর্কে ভীতি তো শের সম্পর্কে আশঙ্কা সেটা ছিল এজন্যই যেন শের থেকে আমরা বেঁচে চলতে পারি শের থেকে থাকতে পারি। ভুল লিপ্ত না হয়ে মানুষ কথা প্রসঙ্গে যদি বলে ফেলে যেমন যে করে আমাকে এটা দিয়েছে বা অমুকের জন্য আমি বেঁচে আছি এ ধরনের কথাগুলি যখন মানুষের মুখ দিয়ে বের হয় এগুলিও এক প্রকার শের এভাবে আল্লাহ রাসুল সাল আলহ্লাম বোঝালেন সাহাবাই কেনদেরকে সাথে ছিলেন প্রসিদ্ধ সাহাবি সাহাবিদের মধ্যে শুধু নয় বরং এর মধ্যে আল্লাহ রসুলের পরেই সবচেয়ে আবেদন করে বসলেন রসুল সাল আলিহাল্লাম শের যদি এতই সূক্ষ্ম হয়ে থাকে তাহলে এই শের থেকে বাঁচাতো আমাদের জন্য খুবই কঠিন খুবই কষ্টকর অতএব আপনি আমাকে বিষয়ে আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিন আল্লাহ রাসুল সাল্লাম তখন একটি দোয়া শিক্ষা দিলেন যে দোয়াটি গুরুত্বপূর্ণ আমরা এবং সেই দোয়াটি দোয়াটি হচ্ছে আল্লাহ আলম যেটি সৈহাদিসমান আল্লাহ রাসুল সাল্লাম শিক্ষা দিলেন জেনে শুনে আমি শের কি অপরাধে লিপ্ত হবো এ অপরাধে যেন কখনো লিপ্ত না হই এ বিষয়ে আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি ও মিম্মা ফিরুকা আলাম আর আমি ওই বিষয় থেকে আপনার কাছে তাহলে সেই অপরাধ গুলি আমার ক্ষমা করে দিন এভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম তিনি শুধু আউু করা নয় বরং তার গোটা উম্মাদকে সকলকে আমাদেরকেও এ দোয়া তিনি শিক্ষা দিলেন তাই আসুন আমাদের উচিত এই দোয়াটি আমরা জেনে অনুযায়ী আমরা জেনে শুনে কখনো শেরকে লিপ্ত না হয়ে যাই প্রিয় বন্ধুরা আসুন লেখক রহম্লা তিনি এ অধ্যায়ে দুটি আয়াত নিয়ে এসেছেন এবং আরো কয়েকটি হাদিস নিয়ে এসেছেন সেই হাদিস গুলির মধ্যে একটি হাদিস আমরা শুনেছি আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আলী হুসাল্লাম সেই ছোট সের বিষয়টা কি জিনিস তখন তিনি বললেন হো আর রিয়া সেটি হলো মানুষকে দেখানো মানুষকে শোনানোর উদ্দেশ্যে যে সমস্ত আবাদত করা হয় সেগুলি ছোট লিপ্ত হয়ে যায় সে তখন আমরা শের বড় শের এবং ছোট শেরকের পার্থক্যের মধ্যে বুঝেছি যে বড় শেরকে লিপ্ত হলে জীবনের সব বাতিল হয়ে যায় আর ছোট শের লিপ্ত হলে সেই আবাদতটি বাতিল হয়ে যায় তাহলে আমরা আজকে যারা করছি, আমাদের এখন একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যেন আমাদের বাহবা না হলে আমরা কিছু দান করতেও চাই না দান করতেও পারি না বা দান করলেই আমরা যেন একটা এর পিছনে বাহবা কিছু মার শুনতে চাই যা আমাকে অনেক দানবী বলুক আমাকে এই বলুক এই বলে আমরা আজকে আমাদের সব দিনের যতগুলি আবাদত সবগুলি যেন এই ধরনের করতে চাই প্রিয়া এক্ষেত্রে আমার একটি মনে হলো খুব গুরুত্বপূর্ণ হাদিস যেটি এবং মুসলিমে এসেছে একজন মানুষ যদি তার আবাদতগুলি যত বড় গুরুত্বপূর্ণ আবাদত হোক না কেন যে আবাদত যত গুরুত্বপূর্ণ সেই আবাদতের ক্ষেত্রে তত বেশি সতর্ক থাকতে হবে যে আবাদত যত বেশি গুরুত্বপূর্ণ সেই আবাদতের ক্ষেত্রে তত বেশি সতর্ক থাকতে হবে আমরা আমাদের অর্থ সম্পদের ক্ষেত্রে যদি খেয়াল করি দেখা যায় যে যার যে সম্পদটা যত মূল্যবান শতান সেটার পিছনে তত গুরুত্ব দেয় যেন সেটাকে নষ্ট করে দেওয়া যায় একটি বিশাল হাদিস গুরুত্বপূর্ণ হাদিস যেটি সহিবুখারি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন আউসা আর ফিন্নার সালা আসুন সর্বপ্রথম যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে তারা হলো তিন শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ তাকে নিয়ে আসা হবে আল্লাহ রা আলমিনের সামনে কেমন মাঠে আল্লাহ রাবুল্লাহ আল্লাহ আপনি আমাকে আসলে অনেক কিছু দিয়েছেন আর আমি অনেক করেছি কি করেছি বলবে যে হে আল্লাহ আমি করান শিক্ষা করেছি নিজে এবং করন শিক্ষা করে মানুষকে করান শিক্ষা দিয়েছি আমি ছিলাম একজন বড় আলেম আমি ছিলাম একজন বড় কারি বড় মুফাসের আল্লাহ বলে আলমিনের পক্ষ থেকে বলা হবে তুমি মিথ্যা বলছো কারণ তুমি এবং শিক্ষা দিয়েছ তুমি আমার তুমি প্রসিদ্ধ একজন কারি তোমাকে যেন বলা হয় তুমি প্রসিদ্ধ একজন বড় আলেম এই তুমি এটা শিখেছো আর এটা দুনিয়াতে তোমাকে বলা হয়ে গেছে অথবা আখেরাতে তোমার আর কোনো পুরস্কার নেই তোমার আর কোনো প্রতিদান নেই কারণটা কি তিনি তো আমরা জানি হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমাদের মাঝে সেই সবচেয়ে উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে এত ভালো কাজটা করার পরেও সে ব্যক্তিকে এই রাজটাকে কবুল করবেন না বরং তাকে নিক্ষেপ করার নির্দেশ দিবেন আল্লাহ কেন কারণটা কি কারণ হলো এক সেটা হল গর্বর নিয়ত ছিল না যে শুধু আল্লাহর নির্দেশে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এটা করছি কারো মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয় এই নিয়তের মধ্যেই ছিল গর্বর। যার কারণে তার আবাদত বড় মূল্যবান আবাদত হওয়া সত্ত্বেও সেটা আরো বড় সবচেয়ে অপরাধেই হয়ে তাকে এটার কারণে বলবেন তুমি কি করেছ সে বলবে হে আল্লাহ আমার সব সম্পদগুলি আপনার পথে আমি ব্যয় করে দিয়েছি আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে বলা হবে কাজ না তুমি মিথ্যা বলছো কখনো তুমি আমার সন্তুষ্টির জন্য আমার পথে ব্যয় করি বরং তুমি ব্যয় করেছো যেন মানুষ তোমাকে বড় দানবীর বলে বড় দাতা বলে এজন্য তুমি ব্যয় করেছো হয়েছে সবকিছু তুমি পেয়ে গেছো নেই নার। তার চেহারার উপর ছেড়ে তখন জাহান নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হবে আল্লাহ আকবার। ঠিক এমনই ভাবে আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হবে সে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আমি তোমাকে অনেক দিয়েছি আল্লাহ বলবেন তুমি কি করেছো আমি শাহাদ বরণ করেছি জীবনকে উৎসর্গ করা মানে শাহাদ বরণ করেছি আল্লাহরা বলে আলামী জিজ্ঞাসা করবেন যে না তুমি মিথ্যা বলছো কারণ তুমি শাহাদ বরণ করেছ যেন মানুষ তোমাকে শহীদ বলে অমুক শহীদ তমুক শহীদ বলে চিনে এবং তোমার ইতিহাসের পাতায় যেন এত বড় এত বিশাল বিশাল আবাদত হওয়া সত্ত্বেও তাদের পরিণতি এত ভয়াবহ কারণ কি কারণ হলো এই রিয়া এই বিষয়টি হলো খুব কঠিন বিষয় মানুষ দেখানো মানুষকে শুনানোর বিষয়টি হলো খুব কঠিন বিষয় তাই এটি একটি সপ্ত শের যেটি লুকিয়ে কিভাবে আমার ভিতরে সব কিছু যেন নষ্ট করে দিচ্ছে। আসুন প্রিয় বন্ধুরা আমরা সে বিষয়গুলি ভালোভাবে অবগত হব এবং অবগত হয়ে যেন আমরা আমাদের আবাদত গুলিকে আল্লাহর একমাত্র সন্তুষ্টির উদ্দেশ্যেই সম্পাদন করে আমরা জান্নাত পেতে পারি জাহান্নাম থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি এর ছাড়া আল্লাহ বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে शेख परस्पर उभये भारमाम दृष्टि नींदन जुलुम एचार মানুষের অধিকার আজ রাত সাড়ে দশটায় বাংলা দেশে ও রাত টায় ভারতে এই রমজানে রমজান হলো রহমতের মাসি ইফতার তার কদর ই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 প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে সফলতা অর্জনের মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বর্কতময় একটি মাস রমজান শিয়াম পালন করতে গিয়ে নিজের দৃষ্টির নিজের কাদের নিজের মুখের নিজের অনুভূতির সমস্ত শরীরের পালন করতেন নামের তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতীদের তালিকাভুক্ত করতে পারল না তার ধ্বংস হোক আপনার সিয়াম আরও বিশুদ্ধ করার জন্য দেখুন রমজানের বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা দর্শ শুনছিলাম এ আরেকটি হাদিস আমরা যে হাদিসটি প্রসিদ্ধিউদিতাম বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করে কি অবস্থায় এই অবস্থায় যে সে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ একজনকে ডাকত আল্লাহর সমকক্ষের সে আবাদত করতো আল্লাহর সমকক্ষের কাছে সে প্রার্থনা করতো আল্লাহর সমকক্ষের কাছে সে দোয়া করতো এ অবস্থায় সে ব্যক্তি যদি মারা যায় আল্লাহ রাসুল সাল্লাই বলছেন দেখাল সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে কারণ হলো একটি যে তারা আসলেই আল্লাহ সোবহান হওয়া তল্লাহ যে তা উহিত তার একত্রবাদ সেটি তারা জেনেও তা ভালো করে মানেনি বরং আল্লাহ আরেকজনকে সমকক্ষকে নির্ধারণ করে নিয়ে তার কাছে অন্যভাবে আরেকটি হাদিস গুরুত্বপূর্ণ হাদিস সে হাদিসটিও একইভাবে সহি মুসলিমের হাদিস তিরানব্বই নম্বর হাদিসটি যেটি প্রসিদ্ধ সাহাবি জা বিরুবনা আবদুল্লাহ রাহুমা হতে বর্ণিত তিনি বলছেন যে ব্যক্তি তার জীবদ্দশায় যতটুকু তার সম্ভব অনুযায়ী সে আবাদত করেছে এ অবস্থায় সে মৃত্যুবরণ করেছে কিন্তু সে কখনো সের লিপ্ত হয় নাই আল্লাহ রাসুল সাল্লাম তার সুসংবাদ দিচ্ছেন দেখাল সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই অবস্থায় যে কখনো হয় নাই। যদিও জীবনে লিপ্ত হয়েছে সাথে সাথে আবার সেগুলিকে করে নিয়ে সে যেন শের মুক্ত হয়েই মৃত্যুবরণ করেছে আল্লাহ রাসুল সাল্লাই সুসংবাদ দিচ্ছেন দেখালাল জান্না জান্নার জন্য তার জন্য অপেক্ষা করছে সে জান্নাতি হবে সাথে সাথে বলে দিচ্ছেন দ্বিতীয় শ্রেণী লিপ্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে শের থেকে তৌবা করারও সে সুযোগ পায় নাই আল্লাহ রসুল সাল্লাহ বলছেন দেখাল জাহার নাম যেন তার জন্য অপেক্ষা করছে সে জাহার্নামে প্রবেশ করবে প্রিয় বন্ধুরা বিষয় একটু গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত সামান্য একটু বিষয় সেটি হলো তাউহিদের উপর যদি প্রতিষ্ঠিত থেকে আমার জীবনকে শেষ করতে পারি তাহলে আমার জন্য সুসংবাদ হলো সেই জান্নাতের আমার জন্য সুসংবাদ হলো জাহান্নাম আমার জন্য আল্লাহ আরাম করে দিবেন আর যদি সেই তাউহিদ থেকে বিচ্যুত হয়ে আমি সেরকে লিপ্ত হয়ে যে কোনো দিক থেকেই হোক না কেন সেই আনুগত্যের ক্ষেত্রে হোক আল্লাহকে রব হিসেবে মানার ক্ষেত্রে হোক আল্লাহর আবাদত করার ক্ষেত্রে হোক আল্লাহর গোনা বলিবা ইত্যাদি সেগুলিকে শুধু আল্লাহর জন্য সাব্যস্ত করার দিক থেকে হোক যে যেকোনো দিক দিয়ে যদি শেরকে লিপ্ত হয়ে যদি আমি তোবা না করে সেই অবস্থায় মারা যাই তাহলে জান্নাতের দরজা আমার জন্য বন্ধ এবং দরজা আমার জন্য তাই আসুন বিষয়টি জাহান্ন করে দেখার নয় বিষয়টি খুব গভীর বিষয় এবং খুব কঠিন বিষয়, খুব বড় বিষয় আসুন আমরা লেখক রহেমা হল্লা বি তিনি এ বিষয়ের অবতারণা করেছেন আমরা যেন সেই শেরকের সঠিক পরিচয় নিয়ে নিতে পারি সঠিক পরিচয় আমরা জানতে পারি প্রিয় বন্ধুরা লেখক রহেমা হল্লা তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে বাঁধলেন যেটি আমরা জানছি বা বুঝলাম যে সাধারণ নিয়মের ব্যতিক্রম তাহলে তিনি শেরকের ভয় ভীতি সম্পর্কে অধ্যায় বাঁধলেন তাহলে এই অধ্যায় থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা বলতে পারি যে অধ্যায়টি আমাদের পড়ার কারণে অধ্যায়টি শোনা শোনার কারণে অধ্যায়টি জানার কারণে আমরা কয়েকটি দিক উপকৃত হতে পারি প্রথম হলো শেরকের পরিচয় যখন জানলাম শেরকের ভয়াবহ বিষয়গুলি যখন জানলাম তাহলে আমরা শের থেকে বিরত থাকার অবশ্যই চেষ্টা করব এটি একটি দিক দ্বিতীয় দিক হলো এই অধ্যায় থেকে আমরা আরো জানছি যে একজন মানুষ যখন সে শের থেকে বাঁচতে পারবে তখনই সে প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারবে তখন সে আল্লাহর তাউহিদের উপর থাকতে পারে আর যখন সে শের জানে না তাহলে শেরকে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ রাবুল্লাহ আলমীর তাউহিদের উপর সে কখনো প্রতিষ্ঠিত থাকতে পারে না তৃতীয় বিষয় এই অধ্যায় আমরা আরেকটি জানলাম যে আল্লাহ রাসুল সালাহাম আমাদেরকে দোয়াও শিক্ষা দিলেন যে অজানা বসতও যদি আমাদের কি হয়ে যায় উচিত কারণ আল্লাহ রব্লা আলামিন তিনি মানুষের হেদায়তের মালিক তিনি আবার ইচ্ছা করলে মানুষ বিপথেও চলে যেতে পারে তাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত অনুরব ভাবে আরো বিষয় আমরা জানলাম যে মানুষের ইমান পরিপূর্ণতা তখনই লাভ করে যখনই সে সকল প্রকার অপরাধ সকল প্রকার শের সেগুলি থেকে যদি সে বাঁচতে পারে তাহলে মানুষ তার ইমানকে পরিপূর্ণ করতে পারে আমরা আরেকটু জেনে নেব সংক্ষিপ্তহ পরিণতি সে ভয়াবহ পরিণতি গুলি আল্লাহ রবী আলমীর নিজেই তার কোরআনে তুলে ধরেছেন এবং রাসুল সাল আলী হুসাল্লাম তিনিও তার হাদিসে তুলে ধরেছেন যেমন আমরা একটু আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি যে শের আকবারে একবারে যদি কেউ লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি প্রকাশ্যভাবে ভাবে গুমরা হয়ে যায় মানে ইসলাম থেকে একেবারে যেন সে বের হয়ে যায় ইসলামের উপর সে কখনো থাকতে পারে না এ প্রসঙ্গে আল্লাহ রা আলমিন যে ব্যক্তি আল্লাহর সাথে শেরকে লিপ্ত হয় সেটি হলো শেরকে আখবর বরসের ফকাদম্বাঈদা সে প্রকাশ্যভাবে এবং বহু দূরে এমন গুমরাহীর এমন অতল তলে সে চলে যায় যেন ইসলামের মাঝে আর সে কখনো থাকতে পারে না ইসলাম থেকে সে একেবারে আকবর এই বড় শের এটি একটি জঘন্যতম অপরাধ মানুষকে ইমান থেকে বের করে নেওয়ার মতো একটি অপরাধ অনুপ ভাবে অপরাধ তাও ছাড়া কখনো আল্লাহ ক্ষমা করেন না যেটি আমরা শুরুতেই অধ্যায়ের পেয়েছি আল্লাহ আলম বলেনম্বর আয়া আল্লাহ আলম বলেন জিনিসটা আল্লাহ রব্লা আলমিনের কি অপরাধকে কখনো সের কি আহবার যেটি অপরাধ কে আল্লাহ রবীন্দ্র করেন না যদি সেই ব্যক্তি নিজে তোবা সঠিক ভাবে না করে আর তুবা করার অর্থ আবার এই নয় আমি সকালে তবা আস্তাকরুল্লাহ এক হাজার পরব আর রাত্রে তবা আস্তাকরুল্লাহ এক হাজার পরবো আবার যে সের করে আসতেছে সে সেই থাকবো এটা মূলত আসলে সত্যিকারী তৌবা নয় তৌবা এর জন্য বলে থাকি আমরা যে সত্যিকারী তোবার কয়েকটি শর্ত প্রথম শর্ত হলো আমি যে অপরাধে লিপ্ত হয়েছিলাম সে অপরাধ থেকে সম্পূর্ণ আমাকে ফিরে আসতে হবে কারণ তাওবা শব্দটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলে ফিরে আসা সর্বপ্রথম হলো আমি যে শেরকে অপরাধে লিপ্ত হয়েছি সে অপরাধ থেকে আমাকে প্রথম বিষয় হলে ফিরে আসতে হবে আমি সারা জীবন গাছের কাছে সেজদা দিয়ে আসলাম গাছকে দেবতার মতো মেনে আসলাম আর এখন আমি তৌবা করতেছি সকাল সন্ধ্যা এক হাজার বার করে কিন্তু এই গাছের কাছে ধর্ণা দেওয়া যদি বন্ধ না করি তাহলে আমার এ বা কোনো মূল্য নেই একটা ঠাট্টা স্বরূপ উপহাস্বরূপ ছাড়া আর কিছুই নয় তাই প্রথম বিষয় হলো সেই অপরাধ থেকে আমাকে ফিরে হবে অপরাধে আমি লিপ্ত সম্পূর্ণ আমাকে এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে ভবিষ্যতে আর আমি এ অপরাধে এই ধরনের অপরাধে লিপ্ত হব না কারণ আমি আজকে ফিরে আসলাম আবার কালকে মন চাইব সেটা আবার করব তাহলে এটার নাম তো বা নয় সত্যিকারই তো বা এটা নয় সত্যিকারই হলো আমার এ প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমি আবার এই ভবিষ্যতে এরকম জেনে শুনে অপরাধে কখনো লিপ্ত হব না এ প্রতিজ্ঞা থাকতে হবে তৃতীয় বিষয় হলো আন্নাদা মা আমি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অপছন্দনীয় একটি কর্মে আমি লিপ্ত হয়ে গেছি যেটি আল্লাহ কখনো পছন্দ করেন না তাই এজন্য আমাকে অনুশোচনা করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি বিরাট অপরাধ করে ফেলেছি যে অপরাধ আমার কখনো উচিত হয়নি চতুর্থ হলো আরেকটি শর্ত সেই শর্ত হল তৌবা করি তাহলে এটার নামও হলো আরেকটা শের আমরা যেটা আগে শুনেছি সে হলো মানুষ দেখানো কিছু করা সেটাও শের তাহলে এই ধরনের যদি তৌবা হয়ে থাকে তাহলে সেই তৌবা আবার আল্লাহ বলে আলমিন কবুল করেন না তাহলে সেক্ষেত্রে চতুর্থ বিষয় যেটি তাহলে এই অপরাধ থেকে ফিরে আসছি আমি আর করব না সেটি একমাত্র আল্লাহ সুহানা হাত আল্লাহ সন্তুষ্টির জন্যেই আল্লাহ সুবাহানা হাত আল্লাহকে খুশি করার জন্যেই এ বিষয়গুলি আরেকটি শর্ত হয় সেটি হলো এসের অপরাধ যখন কেউ লিপ্ত হবে সেটি থেকে তৌবা করার জন্য আরেকটি হলো সময় থাকতেই সেই তৌবা করতে হবে আমরা স্মরণ করি ফেরাউন সারা জীবন সে আল্লাহকে অস্বীকার করে বিদ্রোহী করে চললো কিন্তু যখন মৃত্যু এসে গেছে তখন বলে যে হে আল্লাহ আমি মুশার প্রতি ইমান আনছি আল্লাহ রাবুল আলম বলছেন আল্লাহ এতদিন তুমি এভাবে চলেছ আর এখন তোমার মৃত্যু এসে গেছে অপরাধ যেটি জঘন্যতম এই বড় শেরকে লিপ্ত হওয়া এ অপরাধ যদি সঠিকভাবে কেউ তৌবা না করে মারা যায় তাহলে জীবনে আল্লাহ রাবুল্লা আলমিন কোনোদিন এটা ক্ষমা করবেন না এর জন্য তাকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবেন জান্নাত তার জন্য হারাম হয়ে যায় অনুরব ভাবে আল্লা রাবুল্লাহ আলমিন বলেন যে শেরকে আকবার এটি হলো মানুষের জীবনের অতীতের সব আমলগুলিকে যেন বাতিল করে দেয় আল্লাহ আলামিন রবীলিনের অষ্টাশী নম্বর যদি তারা শেরকে লিপ্ত হয় তাহলে তাদের অতীত জীবনের সব আমল গুলি যেন বরবাদ হয়ে যাবে এটি একটি ছোট দৃষ্টান্ত আমরা দিতে পারি যে একটা বিশাল বিল্ডিং একটা বিশাল বিল্ডিং তৈরি করতে অনেক সময় লাগে অনেক ত্যাগার প্রয়োজন হয় কিন্তু একটা যদি বিষাক্ত বোমা এখানে নিক্ষেপ করা হয় এই বিল্ডিংটা উড়িয়ে দিতে দুই এক মিনিটের ব্যাপার এর মধ্যে সেটা শেষ হয়ে যায় ঠিক একই শেরকে কি অপরাধটা হলে এই বিষাক্ত বোমার মতোই কঠিন বোমার মতোই একটা মানুষ তার জীবনের ৫০ বছর ষাট বছর অনেক আবাদত করেছে কিন্তু যখন শেরকে আকবরে লিপ্ত হয়ে যায় তার এই বিশাল জীবনের বিশাল সব এবাদতগুলি গুলি মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায় বরং আল্লাহ রসুল সাল্লু আলহিহ্লাম কেউ আল্লাহ রাবুল আলমিন এই কঠিন সতর্ক বাহানে দিয়েছেন যদি তুমি সেরক লিপ্ত হও তোমার আমলগুলি সব বরবাদ হয়ে যাবে সব বাতিল হয়ে যাবে ও নানা মিনাল এবং তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা এবাদতের নাম দিয়ে আমরা সের কে অনেকে হাবুডুবু খাচ্ছি যেটি আল্লাহ রাবুল্লা আলমিন অন্য আয়তে বলছেন ওমাই উমিন মুশ্রিক তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও তারা যেন আজকে মুশ্রিক আর এই সের লিপ্ত হওয়ার কারণে আজকে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাই আমাদেরকে আমরা যদি ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে চাই আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর তাহিদের দিকে বর্জন করতে হবে সে অনব ভাবে এসের কে আকবরে লিপ্ত হলে জান্নাত হারাম হয়ে যায় অনরব ভাবে সের কে আকবরে লিপ্ত হলে জাহান্নাম অবধারিত হয়ে যায় যে বিষয়গুলি আমরা আগে শুনেছি অনবভাবে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ যেটি সেটি হলো এসের কে আকবর প্রসিদ্ধ সাহাবি যেটি হাদিজ সাহেব এবং এসেছে তুমি যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর তুমি একজন সমকক্ষ তৈরি করে নেবে এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ কারণ সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ একাই আর এখন ডাকার ক্ষেত্রে আল্লাহর সাথে আরেকজনকে আমরা শরিক করে নিচ্ছি তাই এই শির্ক হলো সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ আসুন প্রিয় বন্ধুরা আমরা যেন এই শেরক থেকে বেঁচে থাকতে পারি এ শেরক সম্পর্কে আমরা আরো সচেতন হয়ে আরো এই বিষয়ে অবগত হয়ে শেখ থেকে নিজে বেঁচে থাকার চেষ্টা করব এবং মানুষকেও বেঁচে থাকার জন্য দাওয়াত আহ্বান জানাবো যার মাধ্যমে হয়তো আমরা নিজেরা এবং সকল মুসলিম সমাজ তৌহিদের উপর প্রতিষ্ঠিত হতে পারব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আপনাদের এতক্ষণ ধৈর্য সহকারে এ দর্শ শোনার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ সকলকে যাযাই খায়ের দান করুন আজকে আমরা এই দর্শে এখানে বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকুন আবার পরবর্তী দর্শে ইনশাআল্লাহ দেখা হবে ও আখান আসসালামাইকুমুল্লা আপনার আপনার পারে। কারণ নম্বর শূন্য এক এক তিন দুই तीन शून्य जिबी चार नी शून्य शून्य शून्य आठ तीन शून्य शून्य आठ तीन एम कर महिला তারা খুবই নির্ভরশীল ছিলেন সমাজ গুলোকে যারা মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামী নারী প্রতি বুধবার সন্ধ্যার সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যার পাঁচটায় ভারতে বিস টিভি বাংলায়